পিস টিভি বাংলার দূরের কাছে সম্মানিত শ্রেণী দর্শক যারা যোগ দিয়েছেন সকলের জন্য রইল প্রাণ ঠালা শুভেচ্ছা করল কেরিম আল্লাহর কালাম এর ভাষা আল্লাহর বর্ণ আল্লাহর ভাব আল্লাহর আল্লাহ শিখিয়েছেন জিব্রিলকে জিব্রিল শিখিয়েছেন মোহাম্মদ রসোল্লা স্লিয়াম করমন একটি কিতাব যা পড়লে দেখি যা শুনলে নেখি যা মানলে নেখি জানিয়ে ভাবলে দেখি গবেষণা করলে দেখি রকম দ্বিতীয় কোনো গ্রন্থ পৃথিবীতে আর নেই এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর কালাম এই আল্লাহর কালামকে আল্লাহ যেভাবে পছন্দ করেন সেভাবেই পড়াটা হল নৈতিক দায়িত্ব কিন্তু আমরা নিজেরা বিভিন্ন অজুহাতে কোরআনের শিক্ষা থেকে দূরে থাকতেছি করল কেন কীভাবে তেলাওয়াত করতে হবে তার আদাব কি রয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য অভিজ্ঞ আলোচকন আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন চলুন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে আমার ডান থেকে রয়েছেন বিশিষ্ট আলম চিন্তাবিদ শিক্ষাবিদ প্রফেসর ডক্টর হাফেজুল্লা আসসালাম এবং আমার মামে আছেন উদীয়মান তরুণ আওয়াল শেখ মুখল আরশাদ মাদানি এবং আমার বিশিষ্ট বলছিলাম কিভাবে করব আমরা এবং এর আদাব কি রয়েছে এই ব্যাপারে প্রথমেই আমরা কথা শুনব আমাদের অতিথি প্রফেসর ডক্টর আলা চমৎকার আলোচনা করব। সেটা হচ্ছে কোরআন তেলাওয়াতের আদব আসলে আদব তো আমরা আলোচনা করব। কিন্তু তার আগে আমি একটা বিষয়ের অবতারণা করতে চাই এতেও আদবের মধ্যেও সামিল এসে যাবে কথা যে কোরআনকে পড়তে হবে কোরআনের মত করে কোরআনকে আমার মত করে পড়লে চলবে না যেমন ইংরেজিতে যদি কথা বলতে হয় তাহলে ইংরেজিরা যে উচ্চারণে ইংরেজি বলে সেই উচ্চারণ করবে ভাবে যে যেকোনো ভাষার যারা আছে তারা বলবে যে যে ভাষায় কথা বলতে চাই সে ভাষার ভাব উচ্চারণ কিছুকে সামনে রেখে আলোচনা মানে উচ্চারণ করতে হবে ইংরেজিতে ফনেটিক্স করানো সেটাই আমি বলি ফনেটিক্স আছে আচ্ছা তো আরবিটাও কিন্তু তদরূপ আরবিটা কিন্তু এর ব্যতিক্রম নয় কাজেই আমরা আরবিটা আমাদের আঞ্চলিক ভাষায় উচ্চারণ করলে সেটা আর আরবি থাকবে না কোরআনের ব্যাপারে একটা কথিত মশহুর আছে একটা কথা যে একর উল কোরআন বিলাহ জাতিল আরব কোরআনকে তোমরা আরবি লহাজায় উচ্চারণ করো মানে আরবরা যেভাবে আরবি প্রচলিত একটি কথা সেটাই বললাম আর কি এখন এখানে যে জিনিসটি আমি দৃষ্টি আখান করবো যে আমাদের দেশে ইদানিং শুরু হয়েছে বিভিন্ন জায়গায় শুধু আমাদের আমি কুয়েতেও দেখেছি তারপরে ব্রিটেনও আছে তারপরে অন্য অন্য জায়গায়ও আছেন যে কিছু কিছু মানুষ দুটো ফেতনারি মতো এটা শুরু হয়ে গেছে একটা হচ্ছে যে তারা কোরআন শেরি পড়তে আগ্রহী কিন্তু মূল কোরআনের উচ্চারণে বা বর্ণের উচ্চারণে তারা পড়তে পারেন না বিধায় তারা বিকল্প পথ খুঁজেন এক আরেকটা হচ্ছে যারা কিছু লোক এখন এই বলে বেড়াচ্ছেন যে কোরআনে পাক পাক নাজিল করেছেন আমলের জন্য অতএব কোরআন যদি আমি না বুঝি তাহলে আমার স্বভাবে কেন চিন্তাভাবনা কিন্তু সব হবে কি হবে না এই হুকুম লাগানোর জন্য তাকে কে অথরিটি দিয়েছে আমরা জানি না আচ্ছা সেটা পরের বিষয় আমি প্রথম বিষয়টা আসি যে আমার বয়স হয়ে গেছে যেটা আমরা বলেছি কোরআন শরীর ছোটোবেলায় শিখিনি এখন আর শিখতে ইচ্ছে করছে পড়তে ইচ্ছে করছে কিন্তু সময় কোথায় দুনিয়ার সব কাজের জন্য সময় পাওয়া যাচ্ছে একটু জিনিস ভালো হবে যেটা কোরআনের নাম যেটা আছে কোরআন সেটাই যদি আমরা ব্যবহার করি তাহলে প্রচলিত অন্য নাম থেকে তো কোরআন ক্যারিমের যে কথাটা আমরা বলছি সেই কোরআনের মধ্যে দেখুন উচ্চারণিক যে বিষয়টা আমাদের আগে অন্য আরেকটা পর্বে সেটা উচ্চারণ করেছিল এই জিনিসটা আমি আমাদের দর্শকদেরকে বলি যে কোরআন ক্যারিমের যে বর্ণ আরবি হরফ এটার মূল হচ্ছে ২৮টি মতান্তরে একত্রিশটি সেখানে হরফে মত যেগুলি আছে ওগুলি কারণ আর এগুলোর উচ্চারণকে জানা হচ্ছে মাখরাজ কীভাবে উচ্চারণ করা হবে এটা এলমে তেজভিদের বিষয় এলমে তাজবির যদি আমরা না জানি তাহলে কোরআন সেইভাবে আমাদের তেলাও করা হবে না সম্ভব হবে না এক দুই নম্বর হচ্ছে যারা এই অজুহাতে কোরআন করিমকে কোরআন মজিদকে ভিন্ন ভাষায় প্রতি করতে চান তাদের উদ্দেশ্যে আমার বিনীত অনুরোধ আপনি দেখুন ইংরেজিতে ছাব্বিশটি বর্ণ আছে বাংলায় স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ মিলিয়ে প্রায় বাউন্নটি কেউ বলেছেন চল্লিশটির মতন আপনার আছে সরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলিয়ে মজার ব্যাপার হলো আরবির এই আটাশটি বর্ণের পুরোটা কিন্তু বাংলা বর্ণ পাওয়া যায় না যেমন পাওয়া যায় না ইংরেজি বর্ণে ইংরেজি বর্ণে তো ছাব্বিশটি এখানে এসেই বেঁধেছে গোল যে সেটা কি যে আমি যদি একটা কথার কথা আলহামদুলিল্লাহ আমি যদি এটা লিখতে চাই তাহলে বাংলা বর্ণে কীভাবে লিখ আমি আগেই বলে দিচ্ছি সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলার যিনি ইয়ে ছিলেন পণ্ডিত ছিলেন তারা বলেছেন যে কারমতে ১৪টি চোদ্দোটি কারো বর্ণ আরবিতে এমন আছে যেগুলির প্রতি বর্ণায়ন বাংলাতে কোনো দিন সম্ভব নয় এক কথায় বলা যায় যেই বর্ণ আরবি সেই বর্ণে যদি লিখিত না হয় তাহলে পৃথিবীর কোনো ভাষাতেই আন লেখা যাবে না যেমন উর্দুর কথা বলতে পারি উর্দুর বর্ণগুলোও কিন্তু আরবিতে এই জন্য উর্দু ভাষা আলাদা কোনো ভাষা হিসেবে ট্রিট আমরা এখানে নিচ্ছি না ফার্সির মধ্যেও কিছু বর্ণ আছে সেটা আরবির চেয়ে তো বেশি কিন্তু আরবি বর্ণগুলো ফার্সিতেও পাওয়া যায় এই আরবি উর্দু এই দুটো ভাষার যে বর্ণ এগুলি আরবি বর্ণই মূলত কাজে এগুলির ব্যাপারে কোনো আপত্তি থাকে না যে উর্দু হবে একটা জিনিস আছে উর্দু এবং ফার্সি কখনও আপনার আরবি কোরআন যেহেতু আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে আপনাকে আরবি ভাষায় শিখতে হবে আর এই অজুহাত দেওয়া যাবে না যে আমার বয়স তো হয়ে গেছে বিশ হয়ে গেছে ত্রিশ হয়ে গেছে আমি কিভাবে শিখব এটা আমরা উত্তর দেবো এভাবে যে নব্বিশাল্লাহাল্লাম নবুয়াদ পেয়েছিলেন কোরআন পড়া দায়িত্ব পেয়েছিলেন চল্লিশ বছর বয়সে এভাবে বড় বড়ো বড়ো সাহাবাহরাম যারা জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছেন এই কোরআনের মাধ্যমে তারা কিন্তু বড়ই ছিলেন বেশিরভাগই বিলাল রব্দি আল্লাহ তালা আনু বড়ও ছিলেন একজন দাস ছিলেন মানে কি অনেক বড় বয়স অনেক বেশি আমরা বড়োর যেটা বয়সের যেটা দোষ দিচ্ছি এটা কিন্তু দোষ আল্লাহ পাক রবুল্লা আলমের কাছে গ্রহণযোগ্য হবে না সুতরাং যে যে বয়সে আছি আমরা যদি আশি বছর বয়স হয়ে যাই আমি বলবো কোরআন আপনাকে শিখতেই হবে এটা আল্লাপপরদত্ত ভাষা আল্লাপর্ত কালাম আল্লাহর এটা বাণী বাণী ছাড়া যদি কবরে যান আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না আমি প্রশ্ন করতে চাচ্ছি আপনি কি শিখতে চেষ্টা করেছেন আপনি কি কোনো একজন ভালো কারীর কাছে গিয়েছেন যে আমার উচ্চারণটা ঠিক আছে কিনা একটু দেখুন আমি যে উচ্চারণ করতেছি আমার যে হরফটা যেখান থেকে বের হওয়ার কথা ছিল যেই স্থান থেকে সেটা কিন্তু মাখরাজ বলে তাহলে ওই স্থান থেকে আমার হরফটা বের হচ্ছে কিনা আচ্ছা হরফটা না হয় বেরই হলো কিন্তু এর যে সিফাত আছে ঠিক মতো হচ্ছে আল্লাহ আল্লাই তো এরকম কথাও বলছেন হাদিসে আছে কোরআনে পারদর্শী কোরআন তেলাওয়াতে পারদর্শী আল্লাহ রসুল মাল তারা তো তারা তো সম্মানের দিক থেকে তাদের মর্যাদা কাছে রয়েছে কিন্তু আল্লাহ রসুল এরকম বলছেন যে ব্যক্তি কোরআনতে মাহের নয় সে কষ্ট করে করে যে উচ্চারণ করতে সে ভাঙা ভাঙ্গা উচ্চারণ আলাই সে ভাঙা ভাঙা উচ্চারণ করতে সে এবং তার উপরে কুবরন পেলাওয়াত কঠিন এখানে আল্লাহ রসে তার জন্য দুইটা নেকি ভালো যে ভালো উচ্চারণ করে তার জন্য এক নেকি আর অথচ যে ব্যক্তি এভাবে কষ্ট করে ভাঙা ভাঙা অক্ষরে উচ্চারণ করতেছে সে কোরআন এর জন্য দুইটা নেকি একটা হলো কোরআন তেলাও আর একটা হলো কষ্ট করতেছে সে এই নেকিটা তাহলে ওই লোকদের উজুহাত তো এখানে শেষ হয়ে গেলো যারা বলতেছে আমি পারব না তো পারবনাদের জন্যই তো দুই নেই কি এখানে অবশ্যই আমরা বলবো যে এটা হলো প্রাথমিক যারা বিজ্ঞানার যারা কোরআন পড়তে চায় তাদের ভয় ঝেড়ে ফেলতে হবে আমি কোরআনে আসলে এবং কোরআন পড়াই ভর্তি হয়ে গেলে তখন থেকে তো আমার যে আল্লাহর কাছে গুরুত্ব বেড়ে যাচ্ছে এটা এই হাদিস থেকে পাওয়া যায় কিন্তু এর অর্থ এটা নয় যে আমি সারা জীবন ওই কোরআনের ক্ষেত্রে পেলে গ্রুপের ছাত্র থেকে যাবো জি ধন্যবাদ আপনাকে এখানে যেটা হচ্ছে কারো যদি আপনার জড়তা থাকে তিনি চেষ্টা করেন চেষ্টা করার এই অবস্থা থাকে। থাকে তাদের জন্য এটা জড়তা আর জিবায় আড়ষ্টতা আছে তিনি যথার্থ উচ্চারণ এমনিই করতে পারেন না তার বাংলাই হয় না তার ইংলিশটাই হয় না তার মাতৃভাষাটাই হয় না এমন ব্যক্তির জন্য সে যে চেষ্টা করতেছে এটা নাকি পাবে আর প্রাথমিক পর্যায়ে কিন্তু আমি ভোরের উপর থেকেই যাব। যে আমি তো ভাঙ্গা ভাঙ্গা পড়ি এই ভাঙ্গা ভাঙ্গা এই পড়া দিয়ে আমি পার যাব এই অজুহাত দিয়ে আমাদের চলবে না সুদর্শক যেটা হচ্ছে আমাদের ছোট্ট বিরতিতে অল্প কিছুক্ষণের জন্য তারপর আবার ফিরে আসবো ইনশাল্লাহ এই গঠনমূলক আলোচনায় আশা করবো আপনারা কেউ দূরে যাবেন না আসসালামু আলাইকুম আরহামি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 शुक्रवार बुधवार रत नुन सम्प्रचार सकाल नाम सतटएिवीए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 সালামু আলাইকুম ওরমতো আল্লাহ ওবরাকাত সম্মানিত সুদর্শক বিরতির পর আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি এই শিক্ষণীয় মাজলিসে কোরআন নিয়ে আলোচনার মজলিসে এটি হচ্ছে উন্নত একটা জিকিরের মাজলিস সেখানে আমরা আলোচনা করতেছিলাম কোরআনের আদাম কোনো অজুহাতে কোরআন শিক্ষা যাবে না এটা বলার কোনো সুযোগ কারণেই কারণ যে আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ বলছেন তার নামে পড়তে জিয়া আল্লাহরুল্ আলমিন আপনার ভাষার স্রষ্টা সেই আল্লাহ বলছেন তার নামে পড়তে জিয়া রবীন্দন কর্মক্ষমতা দিয়েছেন এবং আপনার সৃষ্টি করেছেন। সেই বলছেন আমি সকল মানুষের জন্য কোরআনকে পাঠিয়েছি নাজিল করেছি তাহলে সুতরাং এতে স্পষ্ট হলো এই কোরআন আপনি পড়তে পারবেন না এটা বলার কোনো সুযোগ আপনার নেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা আমাদের জেনে রাখতে হবে আল্লাহর রসুল সাল্লি আসালাম যে জাহিলিয়াতের যুগে এসেছিলেন সেই জাহিলিয়াতের উপাদান ছিল মূর্খতা অজ্ঞতা এবং কিসের অজ্ঞতা সেটা সেটা হলো আল্লাহর কালামের অজ্ঞতা এটা ইংরেজির অজ্ঞতা ছিল না ওরাও ইংরেজি পড়তে পারতো না বাংলা পড়তে পারতো না হিন্দি পড়তে পারতো না এই অজ্ঞতা তো না আল্লাহর কালামের অজ্ঞতার জাহিলিয়াত ছিল এবং সেই অজ্ঞতারিমের শিক্ষা থেকে আমরা দূরে থাকা মানে আমি নিজেকে জাহিলিয়াতের সমাজে আবার ভর্তি করে দিলাম এটা জানলাম শেখ আপনার কাছে আসতেছি আমি একটা বিষয় যেটা ধোঁয়া উঠেছে একটা গুজব এবং কিছু কিছু ব্যক্তি আপনার এই ধরনের বক্তব্য দিতে শুরু করেছেন যে কোরআন না বুঝে পড়লে কোনো লাভ নেই সুতরাং কোরআন পড়া যাবে না এই বক্তব্য কোথাও যুক্তি। আরবিতে কয়েকটা বর্ণ আছে যেমন আমি বলি জাল জা সিন জা দদ, পাঁচটা ওগুলো পরে। এগুলোর জন্য আর বাংলায় ব্যবহার করা হয় একটা বর্ণ তার নাম হচ্ছে অন্তঃস্থীয় জ পাঁচটা বন্যের জন্য একটা বর্ণ আবার কোন কোনো ভাগে তিনটার জন্য একটা বর্ণ জিম বোরকিয়ার্য আচ্ছা তারপরে দেখুন দৈত্যাশ তালেব্য সব বেশ কম আছে সিন আর সিন এটার জন্য ব্যবহার করা হচ্ছে আচ্ছা সবচেয়ে বড়ো জিনিস যেটা সেটা হচ্ছে যে এই উচ্চারণটা আপনি কেমনি করবেন আমি যদি তেলাওয়ারটা এইভাবে করি কুল হু আল্লাহ হু আহাডা আল্লাহু সামাডা লামিয়ালি ডা আপনি কি সেটা মেনে নেবেন কারণটা কি এখানে দালটাকে আমরা ডিতে পরিণত করে দিছি ইন্না কানা আবা তাকে আমরা টিতে পরিণত করে দিছি তো দেখুন আলহামদুল্লা আমি বলছিলাম হা উচ্চারণ জীবনও কোথাও পাবেন না এই জিব্বা আল্লাপাক সকল মানুষের জন্য সমান দিছেন হিন্দিতে যে কথা বলে তার জিব্বা যায়। আমরা বাংলাতে যারা বলি তার জিব্বাও তাই আফ্রিকাতে যে বলে তার জিব্বাও তাই ইংরেজিতে যে বলে তার জিব্বাও তাই কিন্তু যখন আনপড়ে আলহামদুলিল্লাহ সবাই একটাই করছে সবাই একটাই আজীব কারবার কিন্তু আমি যখন বাংলায় লিখবো তখন হ দিয়ে আলহামদু ইংরেজি হবে না আলহামদু সকল প্রশংসা আল্লাহ আর হা মিম দালের উচ্চারণ বিভিন্ন ভাবে কেউ বলেছেন মৃত্যু কেউ বলেছেন ধ্বংস কেউ হচ্ছেন তার মানে যেখানে প্রশংসা করার কথা সেখানে আল্লাহকে আপনি কি করলেন ইন্না আলিল এই জন্যই আমরা বলছি যে এটা সম্ভব না এক এরপরে আসি আপনার বিষয় আপনি যেটা বলেছেন যারা বলেন যে কোরআন না বুঝে তেলাবাত করলে কোনো স্বভাব হবে না তারা আমি বলি যে ভুল করছেন মারাত্মক ভুল করছেন এর মাধ্যমে মানুষকে কোরআন থেকে দূরে সরিয়ে দেওয়ার একটা অপপ্রয়াস চালানো হচ্ছে আমি আমাদের বর্তমান প্রেক্ষাপটে আজম বলতে যাদেরকে বোঝায় যারা অনআরী তাদের জন্য কোরআন বোঝাটা কঠিন এটা আমরা মেনে নিচ্ছি কিন্তু আরবদের জন্য তো কোরআন বোঝাটা সহজ ছিল তারপরেও কি বলতে পারবেন সকল সাহাবি সমানভাবে কোরআন বুঝতেন তারপরেও তো সেখানে অনেক সাহাবিকে আমরা এমন দেখতে পাই যারা অন্য সাহাবির কাছ থেকে গিয়ে জিজ্ঞেস করতেছেন ভাই এই শব্দের অর্থটা কি আব্বা শব্দটি সরে আব্বাসে আসছে আব্দুল্লাহ আব্বাস রাজিউল্লাহ এটা আমাকে শিখতে হয়েছে তারপরে ফাফা তাক্ষ হুমা আবেন আব্বাস রাজিউল্লাহ তালহু যাকে তার জুবাল কোরআন বলা হয় তিনি বলছেন এটা আমি দুই দাসি থেকে শিখেছি তারা ঝগড়া করতেছিল একটা কুয়ার মুখ খুলে বিষয় আছে সর্বোপরি যে কোরআন যদি সহজেই বোঝা যেত তাহলে আরবের মসজিদটা যেটা দাবি করেছিল যে কোরআনটা জমুলা নোয়াদা এসে যেত একেবারে পুরা লিপিবদ্ধ আমরা এইভাবে বুঝে নিতাম কিন্তু আল্লাহ রবাহ আলমিন মোহাম্মদ রসুল্লাহ দিয়ে আস্তে আস্তে পুরাণকে তেইশ বৎসরের নাজিল করেছেন আল্লাহ আচ্ছা এরপরে আরো একটা জিনিস বলি মাননীয় সঞ্চালক দেখুন আল্লাপাকে রসুল্লা সালামকে যে দায়িত্ব দিয়েছেন সেখানে যেমন তেলাওয়াত কিতাব আছে সেখানে তালিমুল কিতাবও আছে ইয়ু আলহিম আয়াতিহি ওয়াই জকিম ওয়াই আল্লি কিতাব এই যে আলিফুল তিরিশটা সবাবান বা আমাদের শেখ আকরম সাহেব বললেন যে আলিফিলাহ মিম তিনটা হরফ পড়লেই নাকি পেয়ে যাচ্ছেন ধরেন জানে না এখন যদি অর্থ না জানার কারণে কোরআন পড়ান যায়জ না হয়ে থাকে শরীফের তেলাওয়াত শব্দ আছে তিনটি একটা হচ্ছে তালা তেলাওয়াত থেকে আরেকটা হচ্ছে আপনার করা আকেরা থেকে আরেকটা হচ্ছে রাতলা রাত আলাম থেকে তার ইন্ড্রাব সম্ভবত হ্যান্ডসওয়ারের একটা অভিধান আছে ইংরেজি টু এই ইয়ে আপনার কি অ্যারাবিক বা আরবিক টু ইংরেজি হ্যাঁ ওখান থেকে ওরা বলেছে যে এটাকে বুঝে বুঝে পড়তে হবে এই ওরা তর্জমা করে কি জানেন এখরা তার মানে বুঝে বুঝে তেলা আওয়াত করো বিস্মেরব্বিক তোমার পরবার দিকার নাম এই বুঝে বুঝে শব্দটা ওনারা এইখান দায় সে লাগিয়ে দিয়েছে এখন এই জন্য বলছে পুরাণে এই ধরনের যতগুলো কি আয়াত আছে সবগুলার অর্থ বুঝে বুঝে বলতে হবে এখানেই হচ্ছে গোল অথচ আমি এমনি মঞ্জুরের দেখেছি আরাম আমি এগুলি সব ঘেটে দেখলাম কোথাও এ শর্ত লাগানো নাই আর সবপুরি আমরা যে আয়াতটা আপনাদের সামনে পেশ করলাম আলহিম আয়াত ইম আলি মোহামুল কিতাব আগে তেলাওয়াত শিখো তারপরে আকাম বের করো আচ্ছা ছোট বাচ্চাদের কিন্তু আমরা নামাজের জন্য এই যে আমরা একটু আগে বলেছি ছয় বছর বয়স থেকে কোরআন তেলাওয়াত শিখাতে আরম্ভ করি তাহলে কি তারা এমনি ফাও শিখবে এগুলি এটার জন্য কিন্তু সব পাবে না অথচ হাদিসে বলতেছেন কি পিতা মাতা যদি কোনো সন্তানকে এই ছোটোবেলা থেকেই সে এখনো গাই মুখে বললাম তো সেটি যেটা হলো যে এই যে ফতোয়াটা আসলো যে কোরআন আমি ফতোয়া বলি না আমি এটাকে ফতোয়া বলে না আমি বলতে আপনি কি মনে করছেন আলহামদুলিল্লাহ আসলে যারা এই ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করেছেন আমি তাদেরকে হয়তো বলবো না যে তারা বিভ্রান্তির জন্য তারাও হয়তো একটা নিজেদের সদিচ্ছা সৎ থেকে বলেছেন কিন্তু এটা এক সাইডে চলে গেছে একটা দৃষ্টিভঙ্গী হয়ে যাওয়ার কারণে এটা একদিক দিয়ে ক্ষতিকর হয়ে গেছে তারা যদি দুইটার মধ্যে সমন্বয় করে সমন্বিত কথা বলতো এটা এটা ভালো হইত বাস্তবসম্মত যেটা কথা সেটা হলো আমাদেরকে অবশ্যই ক্লাস করে নিতে হবে লেভেল মেনটেন করতে হবে প্রথমে তেলাওয়াত এবং কেরাত শিখতে হবে এখানেও আমি লাভবান এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে যেহেতু এই হাদিসগুলো আমাদের সামনে আসে কিন্তু এটার সাথে সাথে আবার এই আয়াত বা এই ধরনের হাদিসের প্রতি নির্ভরশীল হয়ে আমি আবার নব্বই বছর পর্যন্ত এই ক্লাসই থেকে যাব। এইটা লক্ষ্য করেছে হয়তোবা ওনারা যে এই কথাগুলো না বললে এরা রিডিং ক্লাস থেকে উন্নীত তেলাওয়াত থেকে তালিমে যাবে আমরাও যদি বলতে চাই যদি কেউ এরকম দৃষ্টিভঙ্গি পোষণ করে যে না তেলাওয়াতটাই মুসলমানের জন্য তেলাওয়াতটাই যথেষ্ট এখন যদি পঞ্চাশ বছর একশো বছর মেসে থাকে ওই তেলাওয়াতের ওপরেই নির্ভরশীল তাহলে সেই ক্ষেত্রে দেখা গেল আল্লাহ তো বড় কথা যে বিভিন্ন আয়াতে বলছেন বলতে পারি যদি যে যারা সবসময় এই তেলাওয়াত ক্লাসে রিডিং ক্লাসে থাকতে চাই তাদের উদ্দেশ্যে আমাদের এই কথাগুলো যে কোনো সব পাবে না কোনো সব পাবে না কোনো লাভ নাই এদের তেলাওয়াত করে সে যেটা আপনি বলছেন যে তাদের উদ্দেশ্য যদি ওটা হতো যে মানুষকে তাতাবুরের দিকে নিয়ে ক্লাস যায় কথা তারা দিকে নিয়ে যাবেন যে আপনি গবেষণা করুন আপনি স্টাডি করুন আপনি অনুধাবন করুন আপনি বুঝতে শিখুন না হলে মর্মার্থ আল্লাহ বলছেন আফেলা ইয়ে কোরআন আমি সেটা হলো না এটা ভালো কথা কিন্তু আপনি রিডিং ক্লাসগুলিকে একেবারে আপনি নেগেটিভ করে দেবেন এবং তেলাওতে কোনো নেকি হবে না সে হচ্ছে আমাদের সময় বলছে আজ আর নয় কিন্তু আমরা যা জানলাম শুধু দর্শক তা তেলাওত করলে নাকি তা ভাবলে নাকি তার উপরে গবেষণা করলে নাকি কোরআনের উপরে আমল করে নাকি কাজেই আমরা যেন কোরআনটাকে আল্লাহ যেভাবে চেয়েছেন তার নবী মোহাম্মদ রসোল্লাহ সালাহ আলী ইসলাম যেভাবে পড়েছেন সেভাবে আমরা শুদ্ধ করে উচ্চারণ শিখে নিয়ে পড়ি এবং চেষ্টা করি তার মর্মার্থ অনুধাবনের জন্য তবেই আমরা সফলতার স্বর্ণ শিখরে আরোহণ করতে পারবো আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সকলকে তো দান করুন আমিন পিছটি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের পক্ষ থেকে পিস বাংলার পক্ষ থেকে আমাদের অতিথিবৃন্দদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় আরোজ করছি সুহানুম ওরহমাত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 কর্তাকে জানার জন্য ইসলামের লোক সমুখ মেনে চলার গুরুত্ব কি ভালো মন্দির মাঝে তফাত করার জন্য চেতনা দিয়েছে আল্লাহ শরিয়াদের বাইরে যাওয়ার সুযোগ ইসলামের উপরে মুজফার বিন্টর আবদুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহেদুল্লাহ খান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ তেলবর হুসেন হারুন হোসেনের উপস্থাপনায় चे। अनन्य गुनावल जानते देखे अनुष्ठान इलाम दुनिया आज रे नुन सम्प्रचार सकाल आठ टेल टी